আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আল্লাহর কালামার নবীজির বাণী সুরে সুরে গে যাই দিন রজনী আর চাই না তার করুণা আর কিছু চাই না চাই তার করুণা আমরা শিল্পী মাদিনার গোহনা আমরা শিল্পী মাদিনার গোহনা এক ঝাক রাসুল সেনা আমরা মাদিনার মোহনা ঐতিহ্যবাহী মাদারিপুর জেলার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলেখ্যাত কুমার নদীর তীরে টেকেরহাট বন্দরে মাওলানা নুরুল ইসলাম বিন রাফিক এর পরিচালনায় গড়ে ওঠা জাতীয় শিশু কিশোর সাহিত্য ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদিনার মোহনা শিল্পী গোষ্ঠী যাদের কণ্ঠে সর্বদা তাও হিদরে সালাত আখেরাত বিষয়ে গণমানুষের সুরে সুরে ভেসে ওঠে ইসলামের সুমহান আহ্বান যে আহ্বানে তাও হিদিবাদী মুসলিম জনতা আলোড়িত হয় মাদিনার মোহনার সুরেলা তরঙ্গ মালাকে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বর খোলা মধুমতি বুড়িগঙ্গা আরিয়াল খাকুমার কুমার নদীকে তরাঙ্গায়িত করার জন্য মাদিনার মোহনার এবারের অডিও অ্যালবাম কোরআনের সায়াতলে কোরানের সায়াতলে কোরআনের সায়াতলে